महासचिव सारा जनता पहरे আলহামদুলিল্লাহ নধু হু অনস্তাই নু অনস্তিরো মিনু কলাইন মিন সুর থা দিল্লাউ ভালামদুলো উদুলিল ভাল হাদ সু সদ মোহাম্মদ নবদর اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد للنبي اللمي وعلى آله وسلم تسليما মোহাম্মদিনায়ীত নির্লা الرحمن الرحيم وما ارسلناك الا رحما ل للعالمين ان خلقناك لا خلقناك لقد كان لكم في رسول الله اسوة حسنا أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وامرني ربي عز وجل بمحق المعاذف والمزامير إلى آخر الحديث حفاظت اسلام فنزلا شاكا اردوها جيتو اي بشال شان رسالت মহাসম্মেলনের মহতরম সভাপতি সাহেব অলমাই খরান অথ্র এলাকার মুরব্বীবৃন্দ ইসলাম প্রিয় তরুণ সমাজ পর্দার আড়ালে সম্মানিত মাও বোনেরা সরকারি কর্মকর্তা এবং প্রশাসন কর্মকর্তা ভাই বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই বিশাল শানের এশালের সমাবেশের महतरम हजरान मजलिस मुबारक जलसाय मुबारक समावेश उपस्थित होते पे धन्य मन करते मुफती रहीमुल्ला सहब के, रहीम के बोले যে মাগরিবের আগে সমাবেশ শেষ লোকজন হবে না কারণ এখানে তো প্রায় মাগরিবির ফরে মাহফিল শুরু হয় মাগরিবে সারের ফরে মাহবিল জমে এখন আপনারা দশটা শুরু করবেন শেষ হয়ে যাবে মাগরিবের আগে লোকজন হবে না কিন্তু আমি এখানে আসি অবাক হয়েছি অবাক হয়ে গেছি যে টাইমে লোক জানা হয় না সেই টাইমেও গোটা মাঠ ভর্তি এটা প্রমাণ যে ইসলামের জর কোন শক্তি কোন ব্যক্তি ঠেকাতে পারবে না আমাদের মাহাবিল যদি রাত্রে তিনটে এবং এলাকার মুসলমানদের ভিতরে এখনো আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাবত আছে ভালোবাসা আছে ধরা দিকে দিকে পারে, পারে, এই টাইমে এই সময়ে সমাবেশ আল্লাহ বরণমত একবার আমরা বলি আলহামদুলিল্লাহ শানের সমাবেশ এটা আর বিশব্দেশালত অর্থাৎ বিশ্ব নবী ফসর মুহাম্মদ মুস্তফা সাল্লাহ মর্যাদা রাসুল করিম সাল্লা মরতমা মর্যাদা সম্পর্কে যেখানে আলোচনা হবে রাসুল্লাহ আদর্শ সম্পর্কে যেখানে আলোচনা হবে রাসুল্লাহর সুন্নতরিকা সম্পর্কে যেখানে আলোচনা হবে এবং রাসুল বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যেখানে আলোচনা হবে সেটাই শাহের সালত এবং কোরআন হাতিসের কোরআনের ঠিক কিনা হজরত আয়সার যে রানা বলেছেন কানা হল কো বলেছেন। কোরআন কানা হল কোহ আল আদর্শ ছিল রসুল আখলা ছিল আগা গোড়া কোরআনে কারিমের ত্রিশ পারা গোটা কোরআনে কারিম রসুল হুলুক আখলাক চরিত্র শান আদর্শ বর্ণনা আবার শুধু নেগেটিভ নেগেটিভ পজিটিভ বললে হবে না মুসলমানের শত্রু তাদের সম্পর্কেও কিছু আলোচনা আনতে হবে সানের সান বিশাল লম্বা বিষয়বস্তু বলতে গেলে অনেক কথা সমন্বয়ে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের কয়েকটি আয়াতিমে আরেকটি হাদিস শরীফ পাঠ করেছে আরো আছে অনেক এগুলো বিষয়ে আয়াত এবং হাদিস পাঠ করা হয়েছে সুরামিয়ার আয়াতে সুরামিয়ার একশো সাত নাম্বার আয়াত আল্লাহ নবীর হে মোহাম্মদ আমি আপনাকে সারা বিশ্ব জগতের জন্য শুধুমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি শান্তির দূত শান্তির তিসারি শান্তির পায়াম সারা বিশ্ব জগতের জন্য একমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই খুব খেয়াল করিয়েন বিশ্ব নবীর দিন আর রাত আমাদের জন্য রহমত আর শান্তি বিশ্ব নবীর খাওয়া দাওয়া আমাদের জন্য রহমত বিশ্বনবীর গুম ছে আমাদের জন্য কি বলেন না রহমত রহমত রহমত বিশ্বরবীর রাজনীতি আমাদের জন্য রহমত বিশ্বরবীর জেহাদ পরিচালনা জেহাদ পরিচালনা আমাদের জন্য রহমত বিশ্বরবীর অর্থনীতি আমাদের জন্য রহমত বিশ্বরবীর সমাজ ব্যবস্থা আমাদের জন্য রহমত বিশ্বরবীর শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতি আমাদের জন্য রহমত বিশ্বদেবীর তোয়াজ আমাদের জন্য রহমত রহমত বর্তমান আমাদের দেশে আইন শৃঙ্খলার অবনতি শান্তি পড়তে কিছু নাই অশান্তি ছাড়া মারামারি হানাহানি খরাঘুনি ছাড়া কিছু নাই কেন কেন তার কারণটা কি তার কারণ হল আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশ্বনবীর আদর্শ নাই আমাদের শিক্ষানীতিতে বিশ্বনবীর আদর্শ নাই সে কারণেই আজকে বর্তমানে এই দুর্গতি আমাদের বৈশাখী মেলা করেন বৈশাখী মেলা করেন আমাদের কোনো আপত্তি নেই আমরা এই দেশের এই দেশের নাগরিক এই দেশের আইন শৃঙ্খলা আমরা সমর্থন করিংলাদেশ্বত্র শান্তি আমাদের কামনা সবকিছু করেন বৈশাখী মেলা করেন কিন্তু বৈশাখী মেলা বৈশাখী মেলার নামে ইদানিং যে ঘটনা হয়ে গেছে যে ঘটনা ঘটেছে লেন্ডা করেছে তারা বাংলাদেশের সমস্ত মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করেছে আমাদের প্রধানমন্ত্রী তো মহিলা আমাদের প্রধানমন্ত্রী রহমত দয়াল নবী রহমত আলমিন সেই শিক্ষা ব্যবস্থা নাই সে শিক্ষানীতি নাই সে আদর্শ নাই বিদায় আমাদের এই অবস্থা আমাদের প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সম্মান নষ্ট করলো ঠিক কি না ওরা যেরকম মহিলা প্রধানমন্ত্রীও থাকে মহিলা ওরা যেরকম নারী প্রধানমন্ত্রীও থাকি নারী এটা আমরা সহ্য করবো না সমস্ত কৌটি কৌটি মহাবন্ধের সম্মান নষ্ট করবে এটা তো কেউ সহ্য করবে না এদেশের জনগন সহ্য করবে না আমাদের দাবি তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি করা হয় কেন রিনের আদর্শ না থাকার কারণে কেমন নবী আমাদের নবী আল্লাহ বলেছেন নবী মোহাম্মদ আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী নবী সর্বোচ্চ কিরকম ছিল আখ্লা কিরকম ছিল ইন্দাকালা হলো কি নাজিমালাল সর্বোচ্চ চরিত্রের অধিকারী ফজরত মুস্তফা সেনীকে বলা হচ্ছে লুচ্ছ নবী দুই হাজার তেরোতে দুই হাজার তেরোতে এক কুলাঙ্গার বলেছিল যে নবী মুহাম্মদ অনেকটা লুচ্ছ নবী সানের সারতেই পজিটিভ নেগেটিভ দুটোটা বলতে হবে ঠিক কি না হ্যাঁ কোরআনের বায়ানের तरीকো সেটা এইদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম পজিটিভ গয়রিল মাগযুবি কি আর আমি বাংলাদেশ বাংলাদেশ নিয়ে এখনো বিশেষ আলোচনা করার সময় নাই আজকে বা করবোই না আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের অবস্থা সম্পর্কে বলতে চায় বর্তমান সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে কিছু কুচকরী মহল ওভেন বলতেছে কোনো কোন জায়গায় জে নবী মুহাম্মদ সাল্লাহিসামসাদের নবী ফেতনার নবী সন্ধি নবী ইসলাম সন্ত্রাসের ধর্ম ইসলামের নবী সন্ত্রাসী নবী নাও বেশি দূরে যেতে হবে না সিলেহে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ মঞ্চ সিলেট শাখা পরিষ্কার বলেছে ইসলাম এবং শান্তি একসাথে থাকতে পারে না না ইসলাম এবং শান্তি একসাথে চলতে পারে একসাথে পারে না এই গণজাগরণ মঞ্চওয়ালারা বলেছে ইসলাম সন্ত্রাসের ধর্ম ইসলামের নবী সন্ত্রাসের নবী পরিপূর্ণ মুসলমান সে ব্যক্তি যার হাতের কষ্ট হাতের জোল এবং মুখের ঝোল থেকে কষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকে যে নির্বিশারে গুলি মারে না যে মানুষকে হত্যা করে না যে চুরি করে না ডাকাতি করে না সন্ত্রাস করে না যে মানুষের উপর জোল নির্যাতন করে সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান কথা বলেছে শান্তির নবী শিরবি শান্তির দূত শান্তির আর তছেন আর তারা খ্রিস্টানের তালেরা বলতেছে সন্ত্রাসের নবী নবীর বিরতবি করতেছে নবীকে নিয়ে করতেছে কটাক্ষ করতেছে আর মুসলমানদেরকে বলতেছে তারা আমি কোরআন হাদিসের পাশাপাশি আমি কোরআন হাদিসের পাশাপাশি সত্য ইতিহাস বলব সেই ইতিহাসের দ্বারাই প্রমাণ হবে আমরা অলমাই খেরাম তো হিন্দি জনতা জঙ্গি নয় সন্ত্রাসী নয় যারা আমাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বলে তাই জঙ্গি তারাই সন্ত্রাসী শোনেন ইতিহাস শোনেন একটু খেয়াল করিয়েন ইতিহাস মিথ্যা হতে পারে না এই প্রথম মহাযুদ্ধে এই জালিম খ্রিস্টানরা নারা দেড় কোটি মানুষকে নির্মম হত্যা করেছে সে হত্যাকান্ডে কোন মুসলমান জড়িত ছিল না ছিল থেকে ৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধ এই দ্বিতীয় মহাযুদ্ধে এস আলিম নাস আলিম খ্রিস্টানরা আট কোটি মানুষকে হত্যা করেছে সে হত্যাকাণ্ডেও কোন মুসলমান জড়িত ছিল না। আবার এই দ্বিতীয় মহাসুদ্ধে আমেরিকা জাপানের হিরু সীমা জাগায় এথেম বোমা নিক্ষেপ করেছিল সাথে সাথে দুই লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ ফুবা আগে আমেরিকার জালিম বুস সন্ত্রাসী বুস ইরাকের জমিনে হামলা করেছে আক্রমণ করেছে এই বুস হাজার হাজার এই জালিম ইসরায়েলিয়া এই জালিম কুস্তি ইসরায়েলিয়া ফিলিস্তিনের গাজা আর মুসলমানদের উপর এসব সত্য ইতিহাস জঙ্গি আর সন্ত্রাসী মুসলমানরা নয় জঙ্গি আর সন্ত্রাসী ওলামাই কালাম নয় জঙ্গিয়ার সন্ত্রাসীদি ক্রিস্টান আর ওদের দালালিমো সালিমিমো না আমরা তো সে পদের প্রতিফা সাল্লাম করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ কুটুক্তি আর কটাক্ষ করা হচ্ছে একুশি বই মেলাতে ডাক একুশি বই মেলায় একটি বই প্রকাশ করেছে নবী মুহাম্মদের তেইশ বছর বইটির নাম কি নবী মুহাম্মদের তেইশ বছর আমাদের দেশের ঘটনা এই একুশি বই মেলাতে সেই বইতে কুক্কা কুক্কা পরিষ্কার বলেছে লেখেছে যে নবী সময় ওহি আসে নাই আসত না বরং বুথ আসত বুথ নবী মুহাম্মদ বুথকে মনে করেছে ওহি আল্লাহ সাথে নবী মুহাম্মদের কোনো সোহাযোগ ছিল না সম্পর্কে ছিল না এবং আল্লাহ এটা নবী মুহাম্মদের কাল্পনিক কিতাব এইসব কথা সে বলতে লেখা আছে কাল্পনিক এই বইতে লেখা আছে এই গুনর প্রতিবাদ করতে وقال الرسول الله صلى الله عليه وسلم من راى منكم منكر فانهريه بيده فلينهريه بيده فايل لم يستطي فبل لسانه فايل لم يستطي فبل قلبه وذلك ادب الايمان এই হাতে না পারলে ক্ষমতা না থাকলে মুখে বলতে হবে মুখে প্রতিবাদ করতে হবে এই আমাদের বাক শক্তি কেউ হরণ করতে পারবে না শতদিন এই সিনের পিতরে সানের সালের সম্মানন আমার কলিজের টুকরার রবি সম্পর্কে যদি এইসব কথা বলা হয় তাহলে এই দুনিয়াতে আমি তাকিয়ে লাভি আরো কত কথা আমরা বই বেলায় এই বই স্থল বন্ধ করলে হবে না এই বইকে বাজিয়াপ্ত করতে হবে সম্পূর্ণ বাজিয়াপ্ত করতে হবে এইরকম নবীর শাহ এক আদর্শ শিক্ষা ব্যবস্থা আমাদের ভিতরে নেই আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে বিশ্বনবীর খেরাম খান খার মানুষের মাদারসার মানুষ অলামাই ঘেরাম মসজিদের মানুষ ঠিক কিনা কিন্তু রহমতুল হবে কটাক্ষ করা হবে তখন রাস পথে নামতে বাধ্য হয়ে যাবে আবার শোনেন আমরা নামলে আজান দিয়ে নামাজ পড়ি জমা কাইম করি তাহলে নামাজ পড়ি আল্লাহ করি কর্মকর্তাদের মারক জানাই ধন্যবাদ জানাই সহযোগিতা করিয়া এই বিশাল সান বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের কথা হলো আমাদের মাহবিল তো মসজিদের জমাতে মতো অনেকটা আসবে বয়ান শুনবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের আলোচনা শুনবে আবার শান্তি পূর্ণ ভাবে চলে যাবে এখানে তো আমাদের একটা অরাজনৈতিক সংগঠনের অরাজনৈতিক সমাবেশ এসব মাহাবিলে দিনে মাহাবিলে বাধা দেওয়ার কোনো যুক্তি কথা নাই महाबिल एक बंद कराए कर एक चालू वाले হজরত মোহাম্মদ মুস্তফা মরু জা সুরত সিরত আহ নবীর মোহাম্মত ফরস বলে নবীর মোহাম্মত কি আল্লাহর কসম যার অন্তরে বিশ্বরবীর মহাপত নাই বিশ্বীরা নাই বিশ্ববি করে সে সেই নাস্তিক। আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয় আমাদের এই আন্দোলন গদি লাভ করার উদ্দেশ্যে নয় ক্ষমতার উদ্দেশ্যে নয় রাষ্ট্র বিরোধী আন্দোলন নয় কোনো হুজুর কে আল্লাহ যে সম্মান দিয়েছেন আল্লাহর কসম সে সম্মান সংসদের গদি আর ক্ষমতার চাইতে কোটি গুণ বেশি যখন ভোর রাত্রে উঠিয়া তাহার যুদের নামাজ আরম্ভ করে আল্লাহ শুরু করে মজা পায় পায় আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আমরা রবিরা আসি কিসে সানের শারতের আশেখ হিসাবে নবীর আশেক হিসাবে আমাদের উদ্দেশ্য হলো আমাদের সব কাজে সমস্ত কাজে বিশ্ব নবীর বাস্তবায়ন করতে হবে এটাই আমাদের উদ্দেশ্য এবং বিশ্বনবীর ইজ্জ সম্মান রক্ষা করতে হবে বৈশাখী মেলা করেন কোনো আবর্তি নেই কোনো আবর্তি নেই কিন্তু হয়ে সম্পূর্ণ কাম ইরান বিরোধী কাজ এগুলো বর্জন করতে হবে এগুলো কি শরীয়তে আছে ইমান ইসলামে আছে সব তো মুসলমান মা বন্ধের ইজ্জুত কে একজন লক্ষন করা হচ্ছে বৈশাখী মেলার নামে এই উলঙ্গতা এই সংস্কৃতির উপর হামলা সাংস্কৃতিক অপরেশন যেভাবে শুরু হয়ে গেছে যে উলঙ্গতা ইসলাম পরিবন্ধী কাজ শুরু হয়ে গেছে আল্লাহর গজব নাজল হতে পারে আল্লাহর গজব যদি হয় কেউ বাঁচতে পারবে না স্মরণ ইতিহাস যারা নাস্তিক আমাদের আন্দোলন নাস্তিক বিরোধী সরকার বিরোধী নয় কথা বুঝতে হবে আমাদের এই আন্দোলন রাসুলের শত্রুদের বিরুদ্ধে রাসুলের দুস্পরের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সুনাগরিক তৈরি করা মুসলমানদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা দান করা কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় দুঃখ দুঃখের সহিত বলতে হয় বর্তমান কেন কেন এই অবস্থা কেন হলো এগুলো সংশোধন করতে হবে না হয় শান্তি আসবে না আল্লাহর ঘশব না হবে আল্লা বলেছেন হে দুনিয়ার মানুষ হে মুসলমানরা তোমাদের জন্য নবী মোহাম্মদের ভিতরে উত্তম আদর্শ আছে উত্তম শিক্ষা আছে নবী মোহাম্মদের ভিতরে তাহলে নবী মোহাম্মদের সেই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে না কবুল করতে হবে নবী মোহাম্মদের শিক্ষা দীক্ষা নবী মোহাম্মদের শূন্য তরিকা আমাদের ভিতরে আসতে হবে সবাই মুক্ত আমাদের সবসময় কি বলেন মেসোয়া নবী শূন্য অনেক থায় আছে অনেক উপকারিতা আছে এই যে নবীর একটা বড় উসুয়া বড় সুন্নয় করলে দাঁত পরিষ্কার হয় মুখ পরিষ্কার হয় আল্লাহ রাজি হয়ের পরিবর্তে লম্বার একটা আসনা না সিগারেট উঠে পাওয়া যাবে সিগারেট খাওয়া যাবে মেসোয়াক যায় না আমরা ঠিক না বেটি আজ থেকে যারা ঘরের দুম ফান বর্জন করবেন এগুলো এক একটা শূন্য খাওয়া দাওয়ায় আছে সে ব্যক্তিকে নমাজ হবে আমার জন্য দোয়া করবেন ওলামাই খেরাম কৌমি ওলামায় ফ্কানি ওলামায় খেরাম যখন যেদিকে ডাকে আপনারা ডাকের সারা দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ ওলামাই খেরাম থাকবেন থাকবেন আল্লাহ তালা এই সমাবেশকে কবুল আমি আপনাদের সকলের শুকুরি আদায় করতেছি প্রশাসনের সুখুরি আদায় করতেছি ওলামা এখানে আমি শুকুরি আদায় করতেছি ফ্যানিজরা বাসীদের সুখুরি আদায় করতেছি আপনাদেরকে আল্লাহ তালা কবুল করুন মঞ্জুর করুন